राजकुमार और तर तीन भाग्यलिखन अनेकककाल आगे एक राजा रानीर रानी ऐले हल तहुदिन आशाय সারা রাজ্যে খুশির জোয়ার এলো কারণ শেষ পর্যন্ত সিংহাসনের উত্তরাধিকার পাওয়া গেল বাচ্চাটির নাম রাখা হলো আর সবার জন্য অমনি তার মুখের হাসি মিলিয়ে গিয়ে ভুরু কুচকে গেল কোনো কিছু দেখে কি আপনার চিন্তা হচ্ছে খুব সুন্দর ছেলে হয়েছে আপনার কিন্তু ভবিষ্যৎ যে আমাকে ভীষণ চিন্তায় ফেলেছে বা কোন কুকুরের দ্বারা আমি যদি ওকে রক্ষা করতে পারতাম নিশ্চয় করতাম কিন্তু আমার ক্ষমতার বাইরে যে রাজা চমকে গেল আর খুব দুশ্চিন্তায় পড়লো তারা হুড়ো করে সে একটা পাহাড়ের উপরে তৈরি করল তার এক তার খেয়াল রাখার জন্য হলো তাকে লেখাপড়া আর যুদ্ধ কৌশল শেখানোর জন্য বাইরের জগতের সঙ্গে তার একমাত্র যোগাযোগ ছিল দুর্গের বিশাল এক জানলা দিয়ে বাইরে তাদের বিস্তৃত রাজ্য দেখা একদিন ইনারস জানলা দিয়ে দেখে একটা কুকুর ছানা খেলছে রাধে সমান্য করতে পারল না তাই সে রাজার কাছে গেল একটা কুকুর তুমি জানো না ভবিষ্যৎবাণী কি করেছিল হয় একটা সরিস্রীপ না হলে কুমির বা কোনো কুকুর ওকে হত্যা করবে এদিকে রাজা প্রহরীকে বকছে অন্যদিকে বাবা আমি কথা দিচ্ছি ওর যত্ন নেব আমি দয়া করে ওকে আমার কাছে রাখতে দাও কুকুর ছানাটার সঙ্গে হাসতে খেলতে দেখে রাজা ঠিক করলো যে কুকুরটাকে রেখেই দেবে ধন্যবাদ বাবা আমি তোমার নাম দিলাম ফ্ল্যাপি আর আমরা দুজন আর এনারস এক সুপুরুষ যুবক হয়ে ওঠে তার সব সময় ইচ্ছে করে বাইরের পৃথিবীটা জানতে বাবা কেন তুমি আমাকে এই প্রাসাদে বন্দি করে রেখেছ তুমি বোধ হয় জানো না যে বাইরের জগতে কি কি বিপদ লুকিয়ে আছে আমি ভবিষ্যৎবাণীর কথা জানি কিন্তু আমাকে আর ফ্লাপিকে দেখো অভিন্ন হৃদয় বন্ধু তোমার মনে হয় না ওই ভবিষ্যৎবাণীর একটা অংশ মিথ্যে হলো আর আমাকে ভালো রাজা হতে গেলে অবশ্যই আমায় জানতে হবে যে বাইরের জগতে কি ঘটছে ঠিক আছে তাহলে আমি আর বাধা দেব না যাও এবার বাইরের জগৎটা কি কিন্তু খুব সাবধানে ও অনেক ধন্যবাদ বাবা আমি সাবধানেই থাকবো পরের জাহাজে করে দূর দেশ ভ্রমণে বেরোল তারা যাত্রীদের অবস্থা কেউ কেউ সমুদ্রে পড়ে গেল ফ্লাফি কোথাও দেখা যাচ্ছে না তাই ইনারস চিন্তায় পড়ে গেল কোথায় গেলে কোথায় আছো তুমি কোন কথা না ভেবে এনারস তার প্রিয় বন্ধুকে বাঁচাতে সমুদ্রের জলে ঝাঁপ দিলাতে পারব না এই সব যখন চলছে এনারস দেখল একটা কুমির তাদের দিকে সাঁতরে আসছে ফ্লাফিকে শক্ত করে ধরে চটপট সেই জাহাজের দিকে সাঁতরে যেতে লাগল মনে সে তাড়াতাড়ি জাহাজে উঠে এসো অনেক ধন্যবাদ কেউ তোমাকে বলেনি যে ঝড়ের মধ্যে সমুদ্রের সাঁতার কাটতে নেই ধন্যবাদ তুমি শুধু করো আমি এই পৃথিবীটা ঘুরে দেখতে চাই কিন্তু আমার বাবা চায় আমি এক উপযুক্ত রাজকুমারকে বিয়ে করি তাই আমার ভাগ্য নির্ধারিত হবার আগেই এই রোমাঞ্চকর যাত্রায় বেরোবার সিদ্ধান্ত নিলাম আর তাই দুজন দুজনের সঙ্গে গল্প করতে করতে বাকি সময়টা কাটিয়ে দিলো জাহাজ পৌঁছলো অ্যালাবামাদের সেখানে এলেনা আর এনারস জাহাজ থেকে নামলো আর সঙ্গে তাদের ফ্লাফি রাজা তার সেনা দল সমুদ্রের ধারেই অপেক্ষা করছিল এলিনাকে প্রাসাদে নিয়ে যাবে বলে সঙ্গে এক আগন্তুক দেখে তারা এনারসকে গ্রেপ্তার করল না ওকে ছেড়ে দাও ও আমায় কিচ্ছু করেনি কে তুমি আগন্তুক আর আমার মেয়ের সঙ্গে তোমার কি প্রয়োজন আছে দেখলো যে আর মিথ্যে বলা যাবে না এনারসকে নিজের আসল পরিচয় দিতেই হলো। সে এলেনাকে বিয়ে করার ইচ্ছে কথাও বলল যদি তাদের কোনো আপত্তি না থাকে ও আমাকে ক্ষমা করে দাও রাজপুত্র প্রহরি এই মুহূর্তে ওর শিকল খুলে দাও আর প্রাসাদের সেরা ঘরটাতে ওর থাকার ব্যবস্থা কর তুমি নিশ্চয় ক্লান্ত এখন চাও ভালো করে স্নান করে আমাদের সঙ্গে রাতের খাবার খেতে এসো তারা খেতে খেতে গল্প করল রাজার এনারসকে খুব ভালো লাগল আর বিয়ের তোরজোর শুরু করতে বলল দুই রাজ্য়ে রাজারানী বিয়ের ব্যাপারে কথা বললীয় বিবাহের আয়োজন করা হল এনারস আর কি হয়েছে এই সময় আমাকে কেন ডেকে পাঠালে সবকিছু ঠিক আছে তো এই বিয়েতে তুমি কি খুশি হওনি একটা কথা আজ তোমাকে বলতেই হবে এটা তোমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবো না আমি হয়েছে আমাকে বলো এনারস তাকে এনারস আমি বিশ্বাস করি প্রেমে আর আমার বাকি জীবনটা তোমার সঙ্গেই কাটাতে চাই ভবিষ্যতে যে বাধা বিঘ্নই আসুক না কেন আমরা দুজনে মিলে মোকাবেলা করব আর আমি চিরকাল তোমাকে রক্ষা করবো আমি তোমাকেও খুব ভালোবাসি আর তাই তাদের বিয়ে হয়ে গেল দীর্ঘজীবী হোক এলেনা আর এনারস দুজনেই তাদের জীবন উৎসর্গ করলো প্রজাদের মঙ্গলে রাজ্যের মানুষ তাদের এত ভালোবাসে যে তাদের নতুন রাজা ও রানী রূপে অভিষিক্ত করা হলো একদিন রাতে যখন এনারস আর এলেনা ঘুমোচ্ছে রানী দেখে ছায়ার মতো কি যেন একটা অন্ধকারে তার স্বামীর দিকে এগিয়ে আসছে সেটা কাছে আসতে দেখল একটা সাপ তার স্বামীর দিকে এগিয়ে আসছে আহা এই দিনটার অপেক্ষাতেই ছিলাম এতদিন এলেনা সাপটার সামনে এক বাটি দুধ রেখে দিল সেটা লাফিয়ে গিয়ে নিমেষে পুরো দুধ খেয়ে ফেলল চেটে পুটে খেয়ে সাপটা তক্ষণি সেখানে ঘুমিয়ে পড়ল চালাক ও বুদ্ধিমতি এলিনা আশাই করেছিল যে সাপের সঙ্গে তাদের দেখা হবে তাই বাটিতে দুধ আর জাদু ভেষজ মিশিয়ে তার পাশে রেখে দিয়েছিল যা খেয়ে সাপটা ঘুমিয়ে পড়ে তারপর সে প্রহরীকে আদেশ দিল সাপটাকে নিয়ে জলা ভূমিতে ছুঁড়ে ফেলে দিতে এইভাবে সে এনারসের তৃতীয় ও শেষ ভাগ্যের লিখন মিথ্যে করে দিল আর তার বুদ্ধি দিয়ে আর আগে থেকে চিন্তাভাবনা করে স্বামীকে রক্ষা করলো। এলেনা আর এনারস একসাথে বিশ্বভ্রমণে বেরোল আর বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিল एक साथे तरा सब बाधा विघ्न भय अतिक्रम कर बस सहसी उठल